মারি পুয়াশ জ্বালা বে তা আনিস এপালা তো আনন্া এইরকম হ্যাঁ এবারে সুলতান পাতা তোরা দুঃখুর পাতা তুই নিবি পুরগুনে হ্যাঁ কে নাই দে কাই উনি ও বদা হানির ভাব এক কান হাময় ও বদা হানির ভাব এক কান হাময় আল্লাহ দিলে আর পোয়া বালা ওই গাই আল্লাহ দিলে আর পোয়া বালা ওই গাই ও বদা হানসুনির নিরাপ এক হামইয়ে ও বদা হানসুনির বাপ এক কানহা মই আল্লাহ দিলে আর পোয়া বালা ও গাই দিলে আর পোয়া বালা ওই গাই বদা গত মাস তার পুয়া আই রে পুয়াই মকো দিয়ে গত মাস আর পুয়া তাবলি গদ গাই আয় রে পুয়াই দিয়ে এখন সাইডে নামাজ দুয়া কাজা নগরে এখন সাইডে নামাজ দুয়া কাজা নগরে আল্লাহ দিলে আর পোয়া বালা ও গাই আল্লাহ দিলে আর পোয়া বালা ওই গাই ও বদা হামসুনির ভাব এক কান হাময় ও বদা হামসুনির ভাব এক কান হাময় আল্লা দিলে আর পোয়া বালা ও গাই আল্লা দিলে আর বালা ও গাই বদা রাইতন নিশি তুড়ি ফুয়াই তা হাজ্যত পরে দিলে ডাকান পড়ে রাইতন নিশি তুড়ি পুয়াই তা হাজ্যত পরে ডাকান মসজিদত যাই আগর হাতা রত্ন মসজিদত যাই আগর হাতা রত্ন আল্লাহ দিলে আর পোয়া বালা ও গাইয়ে আল্লাহ দিলে আর পোয়া বালা ও গাইয়ে ও বাদা হানসুনির ভাব এক কান হাময় ও বাদা হানসুনির ভাব এক কান হামইয়ে। আল্লাহ দিলে আর পোয়া বালা ও গাইয়ে আল্লা দিলে আর পালা এই ফুয়ালয় আগে বড় হস্ততা কলেজত পড়াইলাম আগে বড় হস্ততা ছিলাম কি ফুয়ারে কলেজত পড়াইলাম পড়ার টাইম পাল্টু পুয়া লই আড্ডা না মারে পড়ার টাইম পাল্টু পুয়া লই আড্ডা না মারে আল্লাহ দিলে আর পোয়া বালা ও গাই আল্লাহ দিলে আর পোয়া বালা ও গাই ও বদা হানির ভাব এক কান হাময় ও বদা হানির ভাব এক কান হাময় আল্লাহ দিলে আর পোয়া বালা ও গাই আল্লাহ দিলে আর পোয়া বালা ওগা লম্বা চুল রাখি পোয়াই মাস্তানি করতো মুরব্বিও লোরে ন ডো লম্বা চুল রাখি পুয়াই মাসানি গইতো মুরবীতুন কে নাই তো এখন আটতে বসতে বিসতে বিলে আর পোয়া বালা ওই গে দিলে আর পোয়া বালা ওই গে ও বদা হামচুনির ভাব এক কান হাময় ও বদা হামসুনির ভাব এক কান আল্লাহ দিলে আর পোয়া বালা ও গাই দিলে আর পোয়া বালা ও গাই বদা লেহা পরাড়ি ইটা সিনামাচাই তৈ মায় পই আবার সিবি সজাই তৈ লেহাপড়া সারি ইটা সিনামাচাই তৈ মায় পই আবার সিবি সজাই এই সমস্ত হাম এহন আর নগরে এই সমস্ত হাম এহন আর নগরে আল্লাহ দিলে আর বালা ওই গাই আল্লাহ দিলে আর বালা ওই গাই ও বাদা হানসু নিরাপ এক কান হামো ও বাদা হানসু নিরাপ এক হামো আল্লাহ দিল আর বালা ওই গাই আল্লাহ দিলে আর বালা ওই গাই আল্লাহ দিল আর বালা ওই গাই